কাঁদতে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আয়সা রাজ আনহা দুঃখের সাথে বললেন আমি যদি এই বছর হজ না করতাম তিনি কিসের কথা বলছেন তা রসুল্লাহ সাল্লু আলাইস্লাম সাথে সাথেই বুঝে গেলেন তাই তিনি জিজ্ঞেস করলেন সম্ভবত তোমার হায় শুরু হয়েছে আয়সা জবাব দিলেন হ্যাঁ রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললেন এই ব্যাপারটি আল্লাহ তালা আদমের সকল কন্যার জন্য নির্ধারণ করেছেন শান্তনা দেবার পর তিনি এই অবস্থায় করণীয় কী তা শিখিয়ে দিলেন তিনি বললেন হাজিরা যা করে তুমিও তা করবে তবে পবিত্র হওয়ার আগ পর্যন্ত কাবার চারদিকে তা অফ করবে না উক্তিটির দিকে খেয়াল করুন কেননা আজকের আলোচনায় এই কথাটি কয়েকবারই আসবে বরকতময় সময়ে তাও অফ করতে না পারায় মা আইসারাদিল্লাহ আনহা অনেক কষ্ট পেয়েছিলেন একইভাবে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 কোনো নারীকে হায়স বিলম্বিত করার উদ্দেশ্যে পিল ব্যবহার করতে পারবেন সহজ উত্তর হলো হ্যাঁ কেন কারণ এই ধরনের বিষয়গুলো ইসলামের সাধারণ বিধানের আওতায় পড়ে আর তা হল হারাম প্রমাণিত হওয়া না পর্যন্ত হালাল আমার জানা মতে একমাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটিকে নিষিদ্ধ মনে করতেন তিনি এটিকে হারাম বিবেচনা করতেন কিন্তু তিনি এর কারণও উল্লেখ করেছেন কারণটা হলো এটি ক্ষতিকর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 আমার মনে পড়ে যখন আমার বয়স ১০ কিংবা এগারো আল্লাহর কসম আমার মনে আছে আমি মদিনায় হারামে আমার বাবার সাথে তার একটি হালাকায় বসেছিলাম শেখ আতিয়া সালিম রাহিমাহুল্লা মিসওয়াক এবং তার উপকার সম্পর্কে এমন একটি হাদিস উল্লেখ করেন যা আমার মনে গেথে যায় পরে আমি মুসান্নাফ আবদুর রাজ্জাকে পড়েছি আমার বলেছেন ইবন উমারকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো নারী ভাইস বিলম্বিত করার জন্য ওষুধ প্রয়োগ করতে পারবে কি না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 কখনো কখনো এটি এত ঝাজালো হয় যে কয়েক মিনিটও মিসওয়াকটি মুখে রাখা যায় না প্রাকৃতিকভাবেই ওই মিসওয়াকগুলো এরকম বাইরে থেকে এগুলোতে কিছু মিশানো হয় না এখানে আরেকটি আনুষঙ্গিক বিষয় আছে সেটিকে আমরা বিস্তারিত যাব না তবে দু একটি কথা বলা দরকার আমাদের ফেক ক্লাস থেকে নেয়া রামাদানের সাধারণ ভুল নিবন্ধতে আমি বলেছি আমি তো টুথপেস্টকে মাকরুহ বলি না বস্তুত এটি কিয়াসের ভিত্তিতে জায়জ দিনের বেলা এমন কি লম্বা দিনে অর্থাৎ যখন সূর্যাস্ত দেরিতে হয় সিয়াম পালনরত অবস্থায় মিসওয়াক ব্যবহার করার অনুমোদন আছে আর মিসোয়াকে কখনো কখনো টুথপেস্টের চেয়েও করার স্বাদ থাকে টুথপেস্টকে মাকরুহ না বলার পেছনে এই যুক্তি ছিল এখানে আমরা যে মিশোয়াঁকগুলো পেয়ে থাকি সেগুলো পুরনো এমনকি অনেক সময় বিদেশ থেকে কিনলেও সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পুরনো হয়ে থাকে এখন আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক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 দুটি বিষয় নিয়ে ইখতিলাত বা মতপার্থক্য আছে কোরআন স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করার ব্যাপারে মতভেদ আছে সঠিক মতটি ইমাম ইবনে তাইমিয়া মিয়া রহিমাহুল্লা তার ফতোয়ার একুশতম খণ্ডে উল্লেখ করেছেন ইমাম মালিক শকানি এবং আরও অনেকেই এই মত গ্রহণ করেছেন তাদের মতে মুখস্থ পড়া বা কোরআন স্পর্শ না করে পড়া বৈধ এই ধরনের বিষয়গুলো স্পষ্টভাবে হারাম প্রমাণিত না হওয়া পর্যন্ত হালাল হিসাবে সাব্যস্ত হয়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 নারীরা হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারবে না এমন একটি কথাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের উক্তি হিসেবে উল্লেখ করা হয় এটি আছে ইভেন মাজা ও আত্মীর মিজিতে কিন্তু হাদিসটি এতই দুর্বল যে একে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি সম্পর্কিত করা যায় না কেউ কেউ বড় অপবিত্রতা অর্থাৎ জুনুব অবস্থায় থাকা পুরুষের সাথে নারীর হায়েজের তুলনা করে কিয়াজ করেছেন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 তাকে পবিত্র হবার সময় পর্যন্ত বাধ্য হয়েই অপেক্ষা করতে হয় কাজেই দুই ক্ষেত্রে পার্থক্য থাকায় দুটিকে তুলনা করা যাবে না এবং এরপর কিয়াস করার সুযোগ নেই হায় সকল নারীর জীবনেই ঘটে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগেও ছিল কি এর আগেও ছিল তখন অনেক মুসলিম মহিলা ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন রাদিউল্লাহআন হুন্না যারা আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনের এবং তাদের জীবনের সকল বিষয়ে বিস্তারিত বিবরণ শিক্ষা দিয়েছেন আপনার কি মনে হয় এটা অর্থাৎ ঋতুপতি নারীর কোরআনতলাবাদ সত্যি হারাম হয়ে থাকলে একে হারাম সাব্যস্তকারী অন্তত একটিও সম্মত এবং নির্ভরযোগ্য হাদিস থাকতো না পরের প্রশ্ন ঋতুপতি নারী কি কোরআন স্পর্শ করে পড়তে পারে এটা জানতে হলে মূল বিষয়টির দিকে ফিরে যেতে হবে আর তা হল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 यह प्रसंगे प्रत्येक स्पष्ट बक्तव्य विशुद्ध नयु विशुद्ध तापष्ट नये बोली ए विषय प्रत्येक स्पष्ट बक्तव्य बो निर्भरज्य नये और जाभर योग्यता स्पष्ट नये उदाहरणस्वरूप अनेक अन्भरज्य हादिस आंतु एक प्रमाण अनेक मानुष व्यवहार करता हलो कुरानर एक आयात जरा प्रमाण हिसाब से व्यवहार करे तुखे ये शना जाए आल्ला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 এখানে ফেরেস্তাদের কথা বলা হচ্ছে এবং লাউয় মাহফুজে সংরক্ষিত ফলকগুলোকে বোঝানো হয়েছে আমাদেরকে কিংবা আমাদের কাছে থাকা কোরআনকে বোঝানো হচ্ছে না আরও দেখা যাক আরবিতে মোতহার শব্দটি সাধারণ পবিত্র বোঝাতে ব্যবহার করা হয় না বরং সন্দেহাতীতভাবে ভুলের ঊর্ধ্বে বোঝাতে ব্যবহার হয় আপনার আমার জন্য এই শব্দ ব্যবহার করা হবে না যদিও আমরা অজু করার সময় পবিত্র বোঝাতে কাছাকাছি শব্দ মোতাতহের ব্যবহার করি মোতাহার নয় মোতাহার ব্যবহার করা হয় তাদের জন্য যারা কখনো ভুল করে না যেমন ফেরেস্তাগণ উপরন্তু আমি প্রথমে যে আদিশটি উল্লেখ করেছিলাম যখন রসুল্লা সাল্লা সাল্লাম আইশাকে বললেন নারীরা যা করে তাই করতে পারে কেবল তাওয়াফ আর সলাদ ছাড়া হজের সময়ে মানুষ কোরআন পড়ে এবং স্পর্শ করে এবং তারা এটা প্রতিদিনই করে থাকে হজে তো অবশ্যই আরও বেশি করে থাকে তো রসুল্লাহ সাল্লু আলহসাল্লাম হজরত আইসারদ আনহাকে কেন কোরআন স্পর্শ করতে অথবা পড়তে নিষেধ করলেন না আল হাকিম আহমদ মালিক এবং অন্যান্য বর্ণনায় একটি বিশুদ্ধ হাদিস আছে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারে না কিন্তু এখানে তহির শব্দটি দ্বারা কুফর থেকে পবিত্র এমনও বোঝানো হতে পারে ওজুর মাধ্যমে পবিত্র বোঝানো নাও হতে পারে আল্লাহ বলেন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 হাদিসটি ছিল রসুল্লা সাল্লাই সাল্লামের পক্ষ থেকে আমার এবেন হিজামের প্রতি লেখা একটি চিঠিতে তখন আমার এবেন হিজাম থাকতেন নাজরানে খ্রিস্টানদের সাথে সুতরাং এটা হতে পারে যে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম তাকে নির্দেশ দিচ্ছিলেন যে তিনি কাফিরদেরকে কোরআনের পৃষ্ঠায় স্পর্শ করতে না দেন অতএব অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে নিষেধ করে এমন কোনো স্পষ্ট বিশুদ্ধ হাদিস নেই আর বিশুদ্ধ বর্ণনাগুলোর অন্য অর্থও আছে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 কারণ সেক্ষেত্রে মুসাফের বিধান খাটে না ওসলিল্লা সঈদ্দিন মোহাম্মদ ও আলা ও সাল্লাম আলহামদুলিল্লাহি রবীলআ নমিন